الحمد لله الحمد لله الذي جعل الشمس وفضل زمانا على সমমক নাল মক ইংসান ইং وَلَا مِثْلَ কলহলস وَنَشْهَدُ أَنَّا سَيِّدَنَا وَسَنَدَنَا وَحَبِيبَنَا وَحَبِيبَ رَبِّنَا وَتَبِيبَنَا وَتَبِيبَ قُلُوبِنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبُدُهُ وَرَسُولُهُ সূতান আলি অ বল্ল ও বারকসলমতীমঙ্কি রং র দী অবুসল হুল্ল ভূত বিল হকর ওদ ইয়ন ইনলি বিস র দু সীল রাজী বি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 وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام সদকাহুমুহন বিকরী বনঃালি নজি والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد কলবি মোহাম্মদিন ফিলক লোব ও কব মোহাম মদিন ফিলক বলা গলি কমালি কশফত জি জমি মহ্বতে জিকির করিল ল ই হন্ন ল ইন্ ই হন্দ লন্ন ল ইন হন্ ইন ইহ এলো মুহমসু বস করশ হরছে বিনী দর করু ভান দিম সাস নাশ তসবিহ খে হর খারে বতসবি হস জবানেশ জিক্রে হক আদর মুরহমামুদ ইদ মজ রু হে রে ল ইল ই মোহাম্মদুসূ শুভান কল ইমন ইলম অলত ইন্দি মুহকি রবিশলি সদরি ওসিল্লি অমরী ও সফু কৌলি মকব তো হাজ হাবল তো বহুত হ মকব ত তু হাজ হাবিল তু বহুত হনন্দে তু নে منندے تو نہیں دل تو بہت ہے দিল তু বহুত হশম সদন شاہ نباشی চশন হা সয়দ কেন গা হু নহনবাশি উত্তর শিমুলিয়া জন্নত লুল কৌমি মাদ্রাসা উদ্যোগ আয়োজিত আজ পনেরো ডিসেম্বর বিশাল হাজার ষোল অবস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি জাতির মাথার মুকটাত হাজরত দূর দূরান্ত থেকে আগত আল্লাহের জাকিরিন মুরুবিন কালিজা টুকরা আমার সমবয়সী যুবক শুকর ও সুযোগ যে মহান রব্বুল আলমিন এই ফেকনার জামান এক ভিত্তিতে সহি কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন আমি তোর শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে আওয়াজ কে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত্র শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লা করুদ্দালাম সৈলিম রহমতুল্লীল আলমিন ইমামসলেন শফি আজম রসুল আকরম রহমত আলম নবীল আজম হবিব কবিয়া আশরফলাম্বিয় সৈদুলাম্ব শফি মহর সাক আকাম کا কাজ আফত্র মৌজুদার সৈদুল হাকিমের সুরত ফের শেষের আতঙ্ করেছে। বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াত উন্নী সকলেই পরিমা ও হাদিস এপাকের আলোকে সহি তরিকায় এখলাস ও রুহানিয়াতের সমন্বয় ধৈর্যের পরিচয় কিছু কথা আমাকে বলার মত আপনাদেরকে সুন্দর পাক দান করুন আমি যে ব্যক্তি আশা করে তার রবের সাথে মুলাকাত করবে যে ব্যক্তি চায় তার মু করবেলম সহা অতপর অবশ্যই সেবা দি রবি আহাদ এবং তার রবের ইবাদাতের ভিতরে ভিন্ন কাউকে অংশীদার বানাবে না তোমার দিন তোমার ইমাম নিয়াতকে খাটি করে নাও অল্প আমল নাজাতের ওসিলা হয় আর জোরে বলেন এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত আপনারা মনাজার দিয়ে যাবেন এই নিয়ত পাক্কা করে ধৈর্যের সাথে যদি বসেন আর দিল খুলে দোয়া করেন তাহলে কিছু কথা বললে আশা করা যায় ইনশা সামনে আগানো যাবে ইনশা আল্লাহ আপনারা কি আগেই চলে যাবেন না দোয়া করে যা যাবেন बुल कर सड़ बड़ व्यक्त मे अप्रासंगिक भाव के सम्भव सड़ बड़ व्यक्ति सरकार बहदुर प्रधानमंत्री बचर एम समय जनसाधारण फ्री मानुष आवेगरे सर देखा गया आल्ला बंदार साक्षात दिवे और दिल चाय आल्ला सर चाय तो चावा चावार मत होते हो। चावा चावार मत होते हो। तब जीवन दुनिया चावा टीम चावार मत ही हम सत्या आल्ला मोल का चान मानुष्ठ सम्पद ची खान आल्ला हेदायत दान कर अल्ला, अल्ला, मुलाकात देखो एम पी तेर बार दौड़े प्रायोजने अवस्थान अवस्थान एक नैा करते हम कैकटा गेट पेड़ सामने आगाते हम এমপি মহোদয় যদি বলে হ্যাঁ আসতে বলো তাহলে আসা যাওয়া যাব আমি আমলন সহা ফল্য আমল আমল সিহাউরে রব্বি আহাদা भोयूचा दो सूची पुखानुरूपे आदाय आल्ला मुल्क जो चाओ भलोर करो तुम आल्ला मुल्क चाओ कि আল্লাহ পরিচয় নেও তারপরে আল্লাহর মোলাকাতের অপেক্ষায় কারণ যে যাকে থাকেনা সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে এত বয়ান এত অজ এত তাবলিগের দাওয়াত এত পীর সাহেবদের দাওয়াত পরিবর্তন হচ্ছে না কেন মসজিদ ভরা মুছলি অভাব নাই মুচুল্লির অভাব নাই এরপরও গুনাহের কাজ কমে না কেন একমাত্র কারণ আল্লাহর পরিচয় এখন আমরা পাই নাই। আল্লাহর পরিচয় যদি পেয়ে যাইতাম জীবনটা চলে গেল আমরা অপরাধের দিকে পা বাড়াতাম না হাত বাড়াতাম না অরেণ বীর উন্মতের দল আল্লাহর পরিচয় দিতে যদি চাও নিজের মধ্যে তাকাও দেখো তোমাকে কেমন সুন্দর করে আল্লাহ বানালেন তোমার জিব্বা ব্যথা হয় নাই মেশিন চলে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করতে হয় আর জিব্বা নামের মেশিন দিয়া যে কত কথা বললাম দিন ফ্যান লাগানো লাগলো না तो इल तो है नाई। अल्ला ताला एक तु जो गजर करो दुनिया कथार दरकार नीजे भजर कर पे जाइबा হি যে কসদর মুল্কে উ অম্বা জহন নয় আওয়াজ হি চম্ব নয় কৌলে উরা লহন নেওয়া রুজু কী ফা তারা পেয়ে গেছেন হজরত আলীকে প্রশ্ন করা হলো রে আলী তুমি যে আল্লাহ ইবাদাত করো বলো আল্লাহকে কোনো দিন দেখছো নাকি হজরত আলী ডেকে বলে রে ভাই আমি করি আল্লাহ কেমন বলে এটা বুঝাবার কোন ভাষা না অনুভব করার মতো একটা ব্যাপার ওই আল্লাহ কত মহান নিয়ে গবেষণা করিও না আল্লাহকে কে বানালেন কোন নাস্তিক যদি প্রশ্ন করে যদি ও মুখে বানাইছেন। তুমি চুপ বলে না প্রশ্ন গেল তাকে কে বানাইল বল আমি যদি বলি তাকে আর একজনে বানিয়েছে তুমি চুপ বলে না বলো তাকে অমুখে অতএব কোনো প্রশ্ন নাই জবাব নাই বিনা প্রশ্ন আর জবাবে আমার আল্লাহ একযু মিয়ালি দিলাম দে বাইর আমার আল্লাহ সাথে যদি মুলাকাত চাও দুটো কর্মসূচি এক নম্বরে কামল আল্লাহর মোলাকাত যদি চাও এক নম্বরে কামল করবা দুই নাম্বারে আল্লাহর ইবাদতের কাউকে অংশীদার করা যাবে না শ্রীক করা যাবে না ফদ ইমা মশ বিল্লা ফদল তীদা ও ময়ুশ বিল্লা ফদ হর রম হিল জন্ন আল্লাহ রা আলমিন বলেন সব গুণা মাফ হবে আল্লাহ হলেন রাজা রিজিক এর মতো আর কেউ নাই আল্লাহ হলেন রহমান দয়াময় আল্লাহর মত দয়াময় কেউ নাই আল্লাহ হলেন খালেক এরকম আর কেউ নাই বান্দা কোনোদিন খালেক হতে পারে না মাফলুক কোনোদিন খালেক হতে পারে না। যদি হতেই চাও তো হবে হবে। বান্দা রাজাক না বান্দা হলো আব্দুর রাজ্ আপনারা অনেক সময় ডাকেন ও রাজ্ মানুষকে ডাকেন আসলে রাজ্ক বলে ডাকা গুনা গুনা বান্দা তো রাজ্ক না যেই লোকের নাম আব্দুল্লাহ তার আব্দুবাদা তার আল্লাহ ডাকবেন এ আল্লাহ এটা বুঝেন ওটা বুঝেন না খালি প্রশ্ন করেন অসুবিধে কে তো আব্দুল্লাহ বিবে অসুবিধা আছে দুটো কাজ এক নাম্বারে আমল করতে হবে দুই নাম্বারে শিরিক মুক্ত ইবাদাত আমল মানে কাজ দুই নাম্বার ব্যবধান ফেল এমন কাজ করার পরে ক্রিয়া শেষ আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শেষ না ক্রিয়া চালু থাকে ধরে নেন আপনি একশো টাকা মাদ্রাসায় দান করলে আধা মিনিটের কাজ টাকা দান করার পরে কাজ শেষ না এটা এমন একটা কাজ আপনি আমল এর সওয়াব শুধু না, পর্যন্ত কবরও চলতে থাকবে এই আমল আবার দুই প্রকার পদ আমল নাকা আমল খারাপ আর ভালো আমল ভালো আমলকে বিভিন্ন নামে বলা হয় মুস্তাহাব, ওয়াজিব সুন্নত মুস্তাহ খারাপ আমল থেকে বিভিন্ন নামে বলা হারাম গুনা হে কবিরা গুণাহে সগিরা শির বিদাত টোটাল ফালাফাল হলো সব আমল দুই প্রকার একটা ভালো আর একটা খারাপ খারাপ আমল আবার সমষ্টিগত খারাপ আমল দুই প্রকার আল্লাহ বলেন নামাজ মানুষকে খারাপ গ্রহিত কাজ থেকে ফিরায় রাখবে আর নামাজ হলো আল্লাহর কাছে বড় দামি স্মরণ বা দামি প্রশ্ন আল্লাহ তো তাকিদ দিয়া বললেন নামাজ যারা পড়বে তারা অন্যায় থেকে ফিরে থাকবে কিন্তু না আজ না বান্দা নামাজ ওপরে মিথ্যা কথাও বলে নামাজ ওপরে অন্যের হক নষ্ট করি নামাজ করি আল্লাহ করেছেন তাকে দিয়েছেন নিশ্চয়ই নামাজ বান্দাকে গুনার থেকে ফিরাবে ফাঁসা ওয়ালমুন কার কিন্তু গুনার থেকে নামাজি বান্দা কেন ফিরল না জবাব হলো বান্দার নামাজ নামাজের মতো হয় না অবস্থা এমন আজ আমাদের নামাজ নামাজের মতো হয় না নামাজে কান্না নাই একটু ইমাম সাহ কেরার যদি লাম্বা লয় नाम लम्बा हो किसरा सिगनल दशी दिया जेजुरुक একজনে দেয় কাশি আর একজনে টাকা দেয় না এরা বারবার হিসাব চায় আসতে বলেন কেন ভয় পান নাকি ঠান্ডা বেশি চিল্লায় বলেন ঠিক নিন ঠিক না নিজের নামাজ নেই পর্দা নাই হালাল নাই হারাম নাই এটা বড় দোষ ভাইরা আমার বদ আমল দুই প্রকার ফাঁসার মু কলা মূর্ণ আনে হাকিম। ভালো করে খেয়াল করেন বদামুল কয় প্রকার কথা বলেন না কেন বিবে মেয়েরা আদালত বুঝে এটা খারাপ এটা অন্যায় মুন এমন অন্যায় যেটা বুঝতে হলে দলিল লাগবে বিবেক বুঝে না এটা বন্যায় মিথ্যা বলা নেয় না অন্যায় শুধু কি আমাদের মুসলমানের কাছে অন্যায় নাকি বেদিনের কাছে অন্যায় এটা বুঝতে কিতাব লাগে নাকি না না মিথ্যা বলা অন্য বিবে বলে মিথ্যাকে পছন্দ করে না বাবার সাথে সন্তান মিথ্যা বলবে মাথা গরম। সাথে ভাই মিথ্যা বললে সহ্য না বলে তুই আমার বললিতে জবাই করে দিব সন্তানকে মা বাবা বলে তুই আমার সাথে মিথ্যা বললি জবাই করে দিব শুধু মুসলমানের মধ্যে নয় বেদিনের মধ্যেও মিথ্যা কথাটা সহ্য করে না মিথ্যাটাও খারাপ दलिल लागे ना विवेक नामे आदल बुझे फिलल गए कथा बोलें भाईजान कथाए लाभ साधारण मानस बखाटे मानूष ना आज के माइक लाग तेर चौदो पंचाशा माइक लागे माथा दियात् भाषा इमाम मधबर बिुदे गए नाली देखे बाड्डा एलार ढा मिस्टिना खराब কারণ কি মিষ্টি খারাপ আরে কথা বলেন না তার পেট খারাপ মিষ্টি খারাপ না পেট খারাপ তোমার পেট খারাপ মিষ্টি খারাপ মিষ্টি ভালো কিন্তু আরো জোরে বলেন তোমার পেটের সমস্যা তুমি খাও না মিষ্টি ভেজাল না তোমার পেটে ভেজাল কিন্তু এই মিষ্টি তো অনেকে খাইয়া খুব জিভায় বাড়ি মারে খুব মজা ঠিক নেই মিষ্টির ভিতরে ভেজাল নাই তোমার পেটের ভেজাল। ভেজালের বদনাম করিও না কারণ তোমার অন্তর খারাপ তাবলিগে গিয়াতো অনেক বেদাড়ি সাদাওয়ালা দাড়িওয়ালা হয়ে গেল তাবলিগে গিয়া তো অনেক বেনামাজি নামাজি হয়ে গেল चुप थो तुम रुगर गोलोल चुप थको बदन बलिओ ना कारण तुम्हार्जी तब तब लिखे गिया हजुर ना हजार लाख इंजिनियर डर प्रफेसर हजदारी বিশাপ ভালো না খারাপ তোমার কাছে ভালো লাগে না চুপ থাকো তোমার অ্যালার্জি আছে কিন্তু পীরের কাছে গিয়া কান্নাওয়ালা বয়ান্তন বাহাদুরপুরের ময়দানে গিয়া পরিবর্তন হয়ে গেল আল্লাহওয়ালারে খারাপ বলিও না পীরের কাছে গিয়া কত বেনামাজি নামাজি হয়ে গেল কত সুতখোর আজকে হালালখোর হয়ে গেল কত तुम्हार्जी तुम घुमाओ पारूनम बोल ना पार्ले थे लग बदन बोलियाल्ला गजब टेने आनिओना এই ছোট বয়সে কত আর বলবো নামাদের ধ্বংস হয়েছে কোরআনওয়ালাদের সাথে বেদি কইরা কেউ শান্তি পায় না আমি কি আর বলবো আপনাদেরকে আমি হেদায়তের নিয়তে বলছি নাম বলার দরকার কি আল্লাহ হেদায়ত দান করুক পরিণাম ফল যে কিভাবে ভুগতেছে যার আপনাকে কেমনে বুঝাই যায় ভাইরা আমার बद अमल एक हलो विवेक द्वारा बोझा जागोल पे भाईरा से भलोना खराब क्यों जदि पीड़े पै दे हराम दलिल আদম যদি আদমেরে যদি ফিরিস্তারা শিস দাদা আমরা দিলে অসুবিধে কি আপনি তো না উজুবিল্লাহ বলেন সে তাউজুবিল্লাহ দিতেছে। আদান নবিরে যদি দিতে পারে ফিরিস আমরা দিলে বাবা এখন এগুলো হারাম কোনটা হালাল কোন দোয়াটা হারাম এগুলো বুঝার জন্য দলিলের দরকার পীরের পায়ে শেষদা যে বদ আমল খারাপ আমল এটা এমনি বিবেক বুঝে না জন্য অনেক দলিলের প্রয়োজন ন্যাকামলের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন ন্যাক আমল বদ আমলের থেকে ন্যাক আমল করো মুমিন আবার ন্যাক আমল এমন পাওয়ার ফুল আমলের দ্বারা সাথে সাথে দশটা গুনা মাপ দশটা ন্যাক নামায় যোগ হয়ে যাবে আল্লাহর আদালতে তার মর্যাদা দশ ঢুন বেড়ে যাবে শুধু তাই যে জানা দে ওই দশটা গুণা আমি কোন ডাস্টবিনে জমা রাখি না ওই দশটা গুণাও নাকের দ্বারা পরিবর্তন করে দিয়েছি একে দেখো মু এ তুমরা মা এ তুমরা মাল করো بندہ জিকির হ্যাঁ ওরে আপনারা এখন হারাম কত মাওলানার লিসটি আমি জানি সুদের টাকায় হজ করে এ মাওলানা ভাইরা আমার সমিল্লা বলা নাকামল দোস্তর খানে খানা খাওয়া নাকামল খুব খেয়াল করেন খুব খেয়াল করেন এত বলুন কামল নিয়ে অনেক বান্দা হাসুরের দিন দাঁড়াবে আল্লাহ বলে তাড়াতাড়ি বলেন নামে বছরের একজন আদাদীকে আল্লাহ ডাকবেন বান্দা তুই জান্নার চ বলে অফকোর্স অবশ্যই চাই কি বিনিময়ে জান্নার চাও নাক আমলের বিনিময় নাকি আমার রহমত আল্লাহর বান্দা বলবে পাঁচ বছরের আমল কম নাকি গেট তো সবগুলোই খুলে দেওয়া দরকার পাঁচ শত বছর আমল করেছিল আল্লাহ বলেন একটু বান্দাকে কর্দাকে সামন্দি নিয়ে যাও সামন দিকে নেওয়ার পরে দেখবে শরীরের মধ্যে গরম বাতাস আসতেছে গরম জাহান নামের বাতাস শরীর কলিজাটা শুখাইয়া যাবে আর বলবে পানি পানি দাও পানি দাও রহমতের একজন ফিরিস এক গিলাস পানি নিয়ে ঘুরবে আল বলবে পানি নাও পানি নাও তাড়াতাড়ি পানি দেবা দাত পানি গেলাস পান করার পরে খালি আবদুল্লাহ হয়েছে এখন কি করার এক গিলাস পানির বিপাশা মিটে নাই আরো পানি দাও বলে আরো কিছু দাওকে নাই শেষ দায় পরে কান্না বুঝতে পারি না পাঁচশো বছরের বাদতকারীর অবস্থা এমন হলে ও তাহারুদ অলা ভাই এত গরম কেন আপনি এত গরম কেন আপনার আমল গবুল হয়েছে গ্রান্টি আছে এত চলেন ভাবেন আমার মতো ভালো হুজুর আর কে এত ভাব কেন আপনার ভিতরে ওরে হাজি সাহায্য হ্যাঁ এবারে এত টাকা দিয়ে হজ করছি হাজির ক না কান ফাটাই এলাম একেবারে দুই বেআই বলে হস করতে গেছে হজের থেকে আসার পরে বেআই একটা বাড়িতে ঘুমায় একটা বাজারে গেল নতুন হাজি হয়ে হচ্ছে না এত টাকা দিয়া বিআইপি প্যাকেজ দিয়া হজ করলাম কি করি বেআই বলে তোমার কপাল কত ডুবো পড়েছে বলে কম না তোমারটা যদি হাফ পুড়ে থাকে আমার ফুল ভরা গেছে কেন বলে আমার বউ আমার হাজি না। আহা এবার কি হয়ে গে গেল ওই মক্কামুদিনে গেলাম উমরা রসুলির রজার সামনে দাঁড়াইলে মানুষ হয়ে যাওয়ার কথা। অথচ মোবাইল লে बड़ हज यही हजर द्वारा तो मानुषे रूहानियत आसबें बरफ तो आसबें बड़ अफसूस कि जमीन आस যেখানে দোয়া কবুলের জায়গা নামাজও করে না তেলাওয়াত করে না জিকির করে না তসবি পরে না শুধু তাকায় দেখে কাবা ঘরটা এতেও বিষটা বিষটার অবনতা সেকেন্ডে বান্দার উপরে শুধু আল্লাহ করবে আমরা টুপি দাড়ি লাম্বা জামার কারণে কি না খায় মেরেছি কমান কমে গেছে আহা কেমনে বুঝাই কথা বলতে গেলে বড় নাই অবশ্যই আপনার টেলিফোনে যা না হবে আল্লাহর বহু বান্ধা আছে যে টেলিফোনে টেলিফোন লাগবে না ইারায় যদি বলে তাকে ফোন করে বলে হুজুর। আপনার সাথে আমি একটু দোয়া নিতে আসতে চাই কখন সময় দেবেন আমাকে কালকে আসি বলে না হবে না আমি ব্যস্ত আমার সামনে মোবাইলে কথা বলতে হজুর কখন আস বলে আপনি পনেরো তারিখ আসেন পনেরো মিনিট সময় দিব আপনাকে জহুরের নামাজের পরে আমার লোকটা মাদ্রাসা আঙ্গুলের ইশারায় যদি বলে এখন এই পুরো এলাকাটারে জবাই কর পুরা জবাই করে দেবে মানে ওখান থেকে টেলিফোন করবে দোহার থানার থেকে তেরোটারে জবাই করে আমার হাতের সামনে আনবি সব রেডি সম্মান ওই সম্মানের অপর পৃষ্ঠে আছে জুতা অপর পৃষ্ঠে কি আল্লাহ আপনি হেদায় আদান করুন ভাইরা আমার পর্দা করার দ্বারা যদিও এর অস্ত্র নাই টাকা নাই বাড়ি নাই গরিব কত সম্মান এগুলো দেখিয়াও মানুষ বুঝতে চায় বাইরা আমার কামল করিয়াও বান্দা জান্নাত কেন পাবে না আল্লাহ করতে বললেন। করার বান্দা কেন জান্নাত পাবে না তার কারণ হল আমল আল্লাহর কাছে ততক্ষণ পর্যন্ত গ্রহণ করা হবে না যতক্ষণ পর্যন্ত ন্যাক আমলের মধ্যে চারটা জিনিস না পাওয়া যাবে চার জিনিস থাকতে হবে ন্যাকামলের আপনি নামাজ করেছেন ওই নামাজটা আল্লাহর কাছে কবুল হতে হলে চার জিনিস লাগবে নামাজ আপনি রোজা রাখতেছেন চারটা জিনিস লাগবে এক নেক আমল আমল যাই করবেন। চার জিনিস কাছে কবুল হবেন আমি সামন দিকে ক্রমান্বয়ে গাচ্ছি কয়েটা আমলের জন্য কয়টা জিনিস দরকার এক নাম্বার হলো এলিম এক নাম্বারে কি জানছেন ভিতরে কি সিস্টেম এ পরবেন জানতে হইবোনা আপনি যদি দাঁড়াইয় আল্লাহ আকবর বইলে দূরশ্বরী পড়া শুরু করেন দূরত পড়া তো সবের কাজ পড়লে একটা হইলেই তো সবই তো আল্লাহ শুনছেন আল্লাহ তুবদিকেও আছে আসে দক্ষিণেও আসে নাকি নাই তো পশ্চিম দিকে নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন কিভাবে নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন নামাজের রুকুটা কেমন হবে শেষ কেমন হবে এলেন দরকার জ্ঞান দরকার এই জ্ঞান অর্জনের পথ দুইটা कारण कितबर थे मूल्यान अनेक बेसि कारण दुनिया व्यक्ति आगे पाठान पर आल्लाता এই দুনিয়ার জমিনে আল্লাহ ব্যক্তি যাদেরকে আল্লাহ সিলেকশন করে পাঠাই নেন তারা এক নাম্বারে নবীগণ দুই নাম্বারে সিদ্দিক তিন নাম্বারে শহীদগন চার নাম্বারে সাহেহগণ কয় দল হলো অনেক সুন্দর আল্লাহ যাকে সুন্দর বলেন সেটা কত সুন্দর অরে নবীর দুনিয়াতে নবীরা আগে আসছেন না কিতাব আগে আসছে এক লক্ষ কি দুই লক্ষ চব্বিশ হাজার দশটা কিতাব দেওয়া হলো পয়েগম্বরী ব্রহিমকে তিরিশটা কিতাব পালেন পাইলেন গম্বরি দৃশ পঞ্চাশটা কিতাব দেওয়া হলো পয়ে গম্বর শীষ একশো গেল বাকি চার এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয় এদের ভেতরে কিতাব হলো মাত্র একশো তাহলে কিতাবের তুলনায় ব্যক্তি বেশি ব্যক্তির দাম দ্বিতীয়ত কিতাব হলো মোয়ক্ষার ব্যক্তি হলো মোকাদ্দম ব্যক্তির মূল্যায়ন বেশিরে মুসলমান তবে ব্যক্তি ভালো না খারাপ যাচাই করার জন্য কিতাবের প্রয়োজন আল্লাহর নবী বলছেন ওরে বান্দা নামাজ তার পড়ো বা যেমন ভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো আল্লাহর নবী কখনো বলেন নাই এমন ভাবে নামাজ পড় কিতাবের মধ্যে যেমন পড়তে দেখো কারণে আমিন বলাও যায় ওরে নবির দল এদিকে তাকাইতে আল্লাহর নবী বলেন নাই তোমরা যারা কিতাব বুঝো না আল্লাহর নবী বলেন আমাকে দেখে দেখি নামাজ ও তামিনা তোমরা ও সামনের লোকেরা জানায়া দাও তিন আমরা যেমন নামাজ পড়ি তোমরা তেমন পড়ো ওলামায় মোতাকি মিনে জানায়া দাও ওলামায় দল আমরা তামিং গন যেমন শিশিতে চাও কান্নাওয়ালা বুজুর্গ আনন্দের দিকে তাকায় তাকায় নামাজ আদায় করো কিতাবে আছে এমন পড়ো না না কিতাব से हादिस माने नाब जो तुम्हें आस्ते ना बोलो हादी आस्ते, आस्ते कथा तुम तो हादिस मान ला कदा बनना क्या आस्ते बोलार हादिस आ এক হাদছ তোমরা আর একটা আমরা মানস বুঝেন না কথা বাইরা আমার তাহলে সমাধান কি হবে সমাধান দিয়েছে ইমামগণ যেই দেশের মধ্যে যেই খানা বেশি চলে ওইখানা সবাই ওখানে যে খানা চলে ভৌগোলিক দিলেন আরবের মানুষ রুটি খাওয়ার তো ওখানে গিয়া যদি তুমি বাঙালি ভাত তালাশ করো তাদের মতো তোমার মতো ভাত পাইবা না রুটি খাওয়ার অভ্যাস করো আর বাঙালি মানুষ ভাত না রুটির দ্বারা পেট জমে না রে ভাই যে আল্লাহ বলেছেন আমার নবী বলেছেন করতে গিয়া যদি ভুল সিদ্ধান্ত অন্যদিকে দিয়া দেয় তাতে তাদের যারা আউজবিল্লা বলতে ভুল করে আউজবিল্লা বিসমিল্লা আল্লাহমে এগুলো চিল্লা করে হারাম ওইটা হারাম হুজুর গুলো এদেশে আলমা নাই সব ঘাস কাটে নাকি। ৪০ বছর ধরে যারা এগুলি বসতে পারো না যে হুজুর আপনারা কি আবল তাবল লেখাপড়া করলেন এটা তো হাদিস নাই নাই তখন আমরা সব বাংলাদেশের পাবলিকের কইতাম যে আমরা সবাই এখন নতুন মুসলমান পাবলিক ঠিক আছে আপনারা ন মুসলিম মানুষ তো এখনো আমাদের ডাকে মহব্বত করে দেশের মানুষ এতই সরল আর এই সরলকে পুঁজি করে কিছু সাতি দুনিয়া কবিরা ইসলামের ব্যানার টানায় ধোকা দিচ্ছে খুব সাবধান আর খারাপ না তার এলার্জি মনে আছে তো তার পেট খারাপ ঠিক না মিষ্টি খারাপ না তার পেট খারাপ গরুর বস্তু খারাপ না ওটার আর কেমনে করতে খারাপ আর গালি দিয়েছি দু একটা যদি বের হয়ে যায় আবার ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ ক্ষমা করে দিয়ে কারণ গালি দেওয়ার অভ্যাস নাই নিয়ত নাই কারণ গালি দেয়া হারাম নেকামলাল্লার কাছে কবুল হওয়ার জন্য কতটা জিনিস লাগবে এক নাম্বারে এক নাম্বারে দিন দারে রা কষ্ট আর এক নাম্বারে ইলিম লাগবে নিবেন মন্দিরে খ্রিস্টান স্কুলে না না নামাজের এলিম কোথায় শিক্ষা দেওয়া হয় ষাটটি মাস আলার নুরানিতে পড়ানো হয় আজকে নুরানি পছন্দ করলেন না মাদ্রাসা পছন্দ করলেন না আজকে বলেন মাদ্রাসায় পড়ে লাভ নাই ওখানে পড়লে চাকরি পাওয়া যায় না আমরা তো আসলে চাকরির জন্য আল্লাহর গোলামির জন্য টাকা পয়সা আমাদের পেছনে দৌড়া এই চল্লিশ বছর ইতিহাসে আমরা মাদ্রাসায় পড়ুয়া কোন হাফেস সাপ কারি মাওলানা মুক্তি নিজের ছেলে চাকরির জন্য কোনোদিন আপনি বলবেন হুজুরের রাস্তায় কেন চিল্লাই হুজুরেরা রাস্তায় সোলোকাম টাকার জন্য না হুজুরেরা রাস্তায় আন্দোলন করেন নবীর ইজ্জত রক্ষার জন্য That doesn't know बर्तमान सरकार बार्टिफिक मद्रासा मूल मद्रासा भारत सरकार जेम मान दिए तेम चाहिए बेसिकम लागे ना कम मद्रास मान सार्टिफिकेट मान ट जमा जान पा चेयर पाद्रास सम्मान पा चेयर पासी যদি বলে না হবে না আমাদের কোথায় উঠতে হবে বসতে হবে ডিস্টার্ব করি নাই আমরা সরকারের ক্ষতিও করি না প্রয়োজনে আরো এক হাজার বছরের চলবো তারপরেও দুনিয়াদারের পায়ের নিচে মাথা নত হুজুরগুনিয়া এত টেনশন কেনরা আমার আজ আল্লাহনে আমত আমাদের দান করেছেন ও আল্লাহর বান্দা অনুরোধ করে বলি আল্লাহনে আমদ দান করেছেন চিন্নাম না বাবা আমরা হুজুরের মনে যাই অতার দেশেফিকেট নিয়ে বটগাস তলা ভায় কান্না করে চাকরি নাই মা গালি দেয় বাবায় গালি দেয় বাড়ি বিক্রি করে ও লেখা লেখাপড়া শিখেছি এখন চাকরি কেন না। चाकी ना करे। एतो हया। शंतन शंतन पे किए नई निरुपाय सन्तानी पीजिंग कलेजे दौड़ा पेटे धान আল্লাহর কসম আমি লাগবে না আমরা কত বড় সব দোষের মূল আমি আপনারা সবাই ক্লিন কোনো দোষ নাই প্যাস লাগাইছি আমরা আপনাদের বিপদে ফালাইছি আমরা চিন্তা করেন কেমন সংে জাহান নামি কেন কয়া দিছে নাই নাই পিসাবরাও জাহান নামি কারণ পীরতন্ত করানা দিছে নাই নাই আবু হানিফা সহ খাজা সহ সব জাহান নামি কারণ মাঝাব টাজাব করানা দিছে নাই আচ্ছা একদল মানুষই বাংলাদেশে আছে যারা পীর বুঝে না যায়ও না যায় এরা ও না এরা মোডা মোডি জীবন চালায় তাহলে এরা তো জান্নাতি বলে না এরাও শেষ কেন বলে কালেমা আমরা পড়েছি মোহাম্মদুর রসুল এই কালেমায় সবাই একমত আপনাদের কালেমা আলাদা এটাই তাল মিলায় না বুঝল এটা না ডাইরেক্ট বলবেন এই ফটুয়া নতুন কই ভাইলে মা আমি ভাইছি না আপনারা ভাইসে টেলিভিশনের এক হুজুর ফতুয়া দিয়ে বলছে এই কালেমা পুফুরি কালেমা এবার হুজুরের তালাস করে বাই করেন কোন হুজুরে ইউটিউবে ঢুই দেন বাংলা ওয়াজ সব মোল্লাগো দেখবেন লাইনে বয়ের বাইর করেন কোন হুজুর উস্কানিমূলক বয়ান করে কোন হুজুর গালি দেয় এটি বাইর করে মিরপুরে ওয়াশ করতেছিলাম বক্তব্য দুই মিনিটে কিছু টিপস দিয়ে দিলাম যে আপনারা পারবেন না এটি বাইর করতে আর আমরাও বলবো না আমাকে গ্যারান্টিকে সিকিউরিটি দেন কারণ আমরা যদি ওদের বিরুদ্ধে বলি ওরা আমাকে মারবে আপনারা পারেন দমন করতে ইংরেজি কার বক্তব্যের মধ্যে উস্কানিমূলক বয়ান মানুষকে ডিভাইড করে দেয় এদেরকে চিহ্নিত করে থানায় দাওয়াত দাওয়াত দিয়ে বলেন আশেপ হুজুর আপনাকে নিয়ে চা পান করি প্রাথমিক সিগন্যাল হলো যদি ভুল করে খাজা মাহিনুদ্দিন চিস্তি আজমিরি কত বড় অলি মদিনার থেকে ভারতে আইসা নিজে কালেমার খেদমত করেছেন সেদিনও কিতাবে দেখেছি নব্বই লক্ষ খ্রিস্টান কালেমা পড়েছে তার হাতে আজকে এই লোকটাকে যে হুজুরে বলেছে বড়। আল্লাহ দেখাচ্ছে বর্তমানে সেই হুজুর এখন জেলখানার মেহমান আছে আল্লাহ দেখাচ্ছে তবে আমি বর দোয়া করছি না আল্লাহর কাছে হেদায়তের দোয়া করে আল্লাহ হেদায়ত দান করেন বাইরা আমার কারো নাম বলছে বুঝেন না কথা নাকলের জন্য কতটা জিনিস লাগবে চার জিনিস এক নম্বরে লাগবে চার ছেলে চারটা না চারটা ছেলের মাথায় পাগলি দেওয়া হলো এদের সিনার মধ্যে সামান্য কাপুরের দাম নাই কোরআনে লাগলো গিলাফ হল পায়ে চুমা খায় কোরআন এমন দাম ইয়ে সম্পদ আমি হাফিজুর রহমানের কোনো দাম না এই কে জানে আমার বাড়ি কে আমার মা কে আজ এত সম্মানের পেছনে কারো করো আল্লাহ কোরআন এত সম্মান কোনো কথা মজা লাগে না কোরআন শরীফের মুসলমানের ঘরে সে কোরআন ও নবীর উম্মতের দল অনুরোধ করে বলি কোরআনটারে বুকে লাগাও কোরআনওয়ালার সাথে সম্পর্ক জোরায় দ চার জিনিসের এক নম্বরে এলেম। দুই নাম্বার জিনিস লাগবে মানুষের সামনে যখন নামাজে দাঁড়ায় চার রাকাত নামাজে দশ মিনিট নামাজটা কি আল্লাহর জন্য হলো না মানুষের জন্য অনেকেরে দেখবে মসজিদ মাদ্রাসায় বিশ টাকা দিয়া বলে নামটা না বলা হয় আর একজনে থেকে বিশুদ্ধ নিয়ত লাগবে নিয়ত হবে খান আমি যা করবো যা সবকিছু কার জন্য হবে har rozre bolen inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi wamma mati lillahi rabbil alamin গলা দুই নম্বর কামাল কাছে কবুলের জন্য দুই নম্বর জিনিস হলো বিশুদ্ধ দুনিয়া নিয়ত খাটি করে যদি অল্প আমল করো আল্লাহ যাচ্ছে হিজরত করে যায় কোথাও সফরে রওনা হয়ে গেল হঠাৎ করে মুসালদারে ওই রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেল ভালো করে খেয়াল করেন তিন যুবক রাস্তা দিয়ে চলছে কোথাও যায় সফরে তু মুশাল দারে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টিতে গাছ নয় জন্য সামনে জঙ্গলে দড়ায় গেল জঙ্গলের ভেতরে গিয়া দেখে এক পাহাড়ি জঙ্গলের ভেতরে গর্ত আছে আল্লাহর বান্দা তিনজন জঙ্গলের ভেতরের ওই পাহাড়ের গুহায় গিয়া তার আশ্রয় নিল বৃষ্টি পড়তেছে হঠাৎ করে আল্লাহর কুদরতি একশ্মা শুরু হয়ে গেল উপর থেকে একটা পাথর এসে পুরা গুহার মুখটা আটকায় দিল ভেতর এখন অন্ধকার যুবক তিনোজন বিপদমুখী হয়ে গেল। এবার হাত দিয়া পাথর নারায় নাড়ানো যায় না এত ওজনা পাথ। जगह अटकै गो मानूष नदीओा तो क्यों सुनबे আমরা তো জঙ্গলের পাহাড়ি গর্তের ভেতরে পাথর আটকায় মুহূর্তে করি আল্লাহ যদি একটু দয়া করে আমরা রেহাই পাবো বলে কি দিয়ে কান্না করব আল্লাহ যদি বলে বা এমন একটা আমল দেখা যে আমুলকের উপরে খুশি হয়ে তোরে আমি মাফ করে দিব এমন কোন একজন যুবক বলে দুনিয়ার কারো কোনো দখল ছিল না এক সময়ে আমি ধনী মানুষ বহু কর্মচারী আমার ফ্যাক্টরিতে কাজ করছে আমার বাড়ির খেতে কাজ। আল্লা এক বান্দা তিনি কাজ করার পরে আমি তার টাকা দিতে গিয়ে একটা সমস্যায় সে টাকা নেয় নেয় ছুঁড়ে গেল সেরে গেল আমি ওই তার টাকাটা নিজে বক্ষণ না করে আমার বাড়ির দরওয়াজা দিয়ে চলছে আর বলছে ও ভাই আমার পাওনা ফিরাইয়া দাও আমি আল্লাহর বান্দাকে বললাম ওই যে মাঠের ভেতরে বিশাল বকরির পাল এটা তোমার নিয়ে যাও বলেছিলাম বিশাল আজ পাল হয়ে গেছে ও দয়ার মালিক আমি যদি ইচ্ছা করে ওরে টাকা দিয়া পুরো বকরি রেখে দিতে পারতাম করি না আল্লাহ তোমার মোহব্বত আর ভয় আয় আল্লাহ আমি এত বিশাল বকরির পাল চোখের সামনে রেখেও তারে দিয়ে দিলাম তোমার মহাব্বতের আশায় আয় আল্লাহ আমার এই আমুলটা যদি কবুল হ मुखरटार एक अंश पाथर एमनेल्लहर कदरते सर गल कमलता निये होते দেখাবার জন্য নয় আমি রাজি করার জন্য কম দামের শাড়ি একজনের দিবে না যেটা একদিনও পরা যায় না বড় আপনাদের দুহার এলাকায় ধনী লোকের অভাব নাই দশটা ধনী লোক যদি চিন্তা করে আমি এবছরের না, মা নাই বাবা নাই স্বামী নাই ভাই নাই আমি ওই মেয়েকে একটা ঘরের মধ্যে সিলাই মেশিন কিনে দে আমার বোন কাজ করে আজ কোন রকম চলবে আমি দোহার এলাকা বা গ্রামের এলাকা একটা দোকান করে দেই পঞ্চাশ হাজার টাকা যাক আমি পান দোকান দিয়ে দেই কোন রকম একটা পানের দোকান দিয়ে দেই মুদি দোকান দিয়ে দেই এই যুবক এই দিন আগামী বছর দর্জনারে দিনাম এইভাবে দোহারের দশটা ধ্বনি যদি চিন্তা করে জাকাত দিত দশ বছরের রেজাল্ট বের হতো এই গরিব এলাকার দোহারে আর কেউ থাকতো না করি আদা পোয়া সেমাই এগুলি লাইনে দাঁড়ায় মাইক লাগায় কি ভেজাল কিলা কিলি ফিডাফিডি কত কিছু হয় বড়ই আফসু শ্রে মুসলমান আমি কি আপনাদেরকে অযৌক্তিক কিছু বললাম দারিদ্র বিমোচনের একটা পথের দুব দোয়া করার পর আল্লাহর কাছে দোয়াটা কবুল হয়ে গেল কারণ আমুলটা ছিল নির্ভেজাল আর বাকি রইল কয়েক যুবক নিজের দুর্বলতা প্রকাশ করে বলে রে আল্লাহ আমার মতো জাহান নামের আসামি জমিনে কেউ तब अल्लाओ जुवक अल्लाहर का আমি আমার চাচা তো যুবতী বোনটা রেপে আমার যৌবনের খাহেস উঠে গেল আমি এক পর যে আমি বনে কে বনের উপরে হামলা শুরু করে দিলাম बसल देखी चाचा तो बोन हाउमाऊ को कान्ना बोल तुम क्या कान्ना करो चाचा तो बन चोखे पानी डाक दिए कह তুমি আমার চরিত্রের উপরে কলঙ্কের দাগ বসাইবা বানারে ভাই প্রয়োজনে তুমি আমাকে বিবাহ করে নেও আমার মা বাবার আমি রাজি করাই নিব তারপর তোমার পায়ে ধরে বলি আমার জীবনে কোন কলঙ্কের দাগ কেউ দিন ওরে ভাই বলে তো কেউ জানবে না বোন তোর নাই বাবা এই ঘরে তুই रे भाई घर तो जी ना देखे हमारा देखे ना बाबाओ देखे আমার আল্লাহ তাকায় আছে আল্লাহ দাগ বসানোর পারতাম তোমার নামের দোহাই দেওয়ার পরে আমি ছেড়ে দিয়েছি আমি আর গুনার দিকে হাত বাড়াই নাই রে মালিক আল্লাহ তোমার কাছে দুই ভাগ সরে গেল আমল বিশেষ দুনিয়াতে আমল আল্লাহর মোহব্বতের আমল নিয়ে সামনে আগা হবা অহংকারী করিও না কোন আমল যদি আল্লাহর কাছে কবুল হইয়াও থাকে অহংকারী করলে সব কিন্তু সব কাটা যাওয়া যাবে যুবক গেল কতজন বাকি কতজন তৃতীয় যুবক চোখের মানুষের কামনা করে মনের মালিস सारा दिन मे चाषाबाद कर हाल चाष कर गुर हालगिर करदान चढ़ाइतम प्रतिदिन अभ्यास আমি সন্ধ্যাবেলা গরুর দুধ দেওয়ার পরে আমার মা বাবা আমার দেওয়ার দুধ করার পর আমি আমার ছেলে মেয়ে বিবি কে দিতাম আমার ময়দান থেকে গরু চারায় আসতে আমার অনেক রাত হয়ে গেল আমি এখন দুধের পেয়ালা নিয়া আমার অভ্যাস আমার মা বাবাকে না দিয়া কাউকে দিব না আজ আমি ঘরের মধ্যে ঢুকে দেখি আমার মা বাবায় ঘুমায় গেল আমি পাকা এরাদা করলাম আমার মা বাবা সজাগ হবে করবে তারপরে আমার সন্তান স্ত্রীকে বাবার কিনারা এরা দাঁড়ায় আর আছি অপেক্ষা আমার মা বাবার ঘুম কখন ভেঙে যাবে অপেক্ষা করতে করতে দেখি না মা উঠে না বাবা উঠে না এদিকে দেখে আমার মন বেদার করে খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে বারবার বলে আব্বু দুগ দুধ দে আমি বাচ্চার কান্নার দিকে কর্ণপাত করলাম না এক যায় দেখি বাচ্চাগুলো আমার পা জড়া কান্না করি রে সহ্য করতে পারি না ক্ষুদার যন্ত্র না আমি নিজের কান্নার আওয়াজ পাই তারপর দুধ দিই না কারণ আমার ইচ্ছা আমার মা বাবাকে আগে দিব মা বাবা উঠে না এক পর্যায়ে রাত তৃতীয়ংশ সবিরে যখন চলে গেল তারপর আমি আমার বাচ্চাদের কারণ আমি আমার মা বাবাকে এত আদর করেছি এত বহ করেছে আমার ইচ্ছা আমার মা বাবাকে আগে না দিয়ে আমি কাউকে দিব না রে मायर खबर बाबर नीधे समय बाड़ी कान्ना পার্শ্বের মহিলারা দিন আনন্দ কান্না করো কেন বলে সবার কপলে আনন্দ নাই তোমরা আনন্দে আছো আমার ছেলে খবর নেয় না একটা পোশাকও আমার আজকে পড়ার মত না मेर शरीर पोषाफन और मन करो तुम टाम तुम्हें आज आरामे पेलेटे खाना खेते पारो ना रे बाबा जत आराम घुमाओना क्या आल्ला कसम को चोखर पानी ग्राम थो जान ना माँ कमाय रे तुम्हें रात तीन ट मोबाइल करते घूमे आरो सकाले मा घुम आज के तुम बा तीनटा ना चार्टा मायर मोबाइल कल दारे साथ रिसिव कर फिले और तुम कि घुमाओ न बे हाँ घुमाय ग तब कान सजाक रिसीव करा दी दपुर दा दबे तुम मोबाइल माँ डर को ठंडा हो जाए नबीरूम যুবক কান্না করে বলের মালিক আমার সন্তান অপেক্ষায় মা ঘুম ভেঙে তাকায় দেখে আমি মায়ের শিওরে দুগ্ধের পেয়ালা আনিয়া দাঁড়ানো মা চিৎকার মেরে বলে রে সন্তান তুমি কি ঘুমাও নাই মা উঠে দেখে আমার বাচ্চা মাটিতে ঘুমিয়ে পড়ে আছে পেটের সাথে পিঠ লাগানো চোখের পানি সেরে নিজে আমার মা দোয়া করেছে রে আল্লাহ আমি এই কাজটা করেছি তোমার মোহব্বতের কারণে রে মালি তোমার কাছে যদি আমার এই কাজটা পছন্দ হয় গর্তের থেকে তুমি পাথরটা ইতিহাস করে করে করে আমাল সেবান্তি হেয়া জান্ন হেয়া জান্নান্ন ও মা আমিও তো মায়ের সন্তান আমার মা ও মা আপনারাও মা বর বীর আব্দুল কাদির জিলানির মা ও মা আপনারাও মা कतमा ते दुआ चाय कतो स्वीरा कान्ना आल्ला कुरान शिखते कबरे जा নিজের সন্তান নিজের মা বাবার জানাজা পরাবের থেকে পাওয়ার মতো আর কিছু নাই কোরআন ছেলে কোরআনের ছেলে কোরআনের ছাড়া কোনো গতি না কোরআন যেই ঘরে তেলাওয়াত হবে সেই ঘরটা রহমত দরকার নাই তোমার পাশে যদি পাও মাদ্রাসার ছাত্র পাও সকালবেলা দোকানটা খুলে উড়ে নাই তুমি যেই চেয়ারে বসো ওইশো টাকা হাঁ দিয়ে দিয়ে দি না আল্লাহর পশন করে বলি তাবিজ লাগবে না আল্লাহ কুদরতি হাত দিয়া অল্প টাকায় বরকত অনেক বাড়ায় দিবে म हो सकसा करो दुनिया नबी बोलें शक्त व्यवसायी नबीर शग्नाथ मेहमान অনুরোধ করে বলি ফ্যামিলিতে একজন আলেমের মা বানায় দাও ফ্যামিলির মধ্যে একজন কোরআনওয়ালা সন্তান তৈরি করে নাও কারণ আমার নবীজি হাদিসে বলেছেন ওর আনওয়ালা হাফের দর্জন গুণাগারের সুপারিশ করে জাননাতে নিয়ে যাও থেকে কোরানের আলেমের অনেক দাম অনেক দাম কারণে কেমতের ময়দানে হাফেজে কোরআন দশজনকে সুপারিশ করে জানাতে নিবে আর একজন আলেম আকাশের তারকা যেমন অগণিত আল্লাহ আলেম দল ওরে যুবক আমিও তো যুবক সংসদান দুনিয়ার বাহাদুরি কিচ্ছু নে যুব কোরবানি গেল বেশি দিন হয় নয় ঢুকলো এ যুবক মিথ্যা না বুঝে দে অহংকার করি না বুঝাবার জন্য বলি যুবক ঢুইকেই আমার রুমে ফ্লোরে বসলাম চকির উপরে বসা যুবক মোবাইল বের করে দিল দেখি মোবাইল একটা ছোট চোখের পানিগুলো পড়ে। জিজ্ঞাসা করলাম যুবক মোবাইলের ছবিটা পার যুবক বলে হুজুর এটা আমার ছবি বললাম কতদিন আগের বলে আট মাস আগের ছবি जमालपुर मोम शही ग शूटिंग करते बान्ध विबन्धुरे ओखने गोबाइल इंटरनेट चार्ज दिल हटात बयान सुनल बीरा बोले जुबिंग शेष करूटिंग शेष कर ढा विदाय बसा गया শুরু হলো এক পর যাই আমি তওবা করার নিয়তে উঠে বসলাম আমি আমার বাসার নিচে নেমে মসজিদের কিনারায় দোকানে গেলাম একটা টুপি লইলাম একটা জামা কিনলাম ইমাম সাহেব দেখে বলে যুবক হঠাৎ পরিবর্তনের ছোঁয়া কই পাইলা বলে অভুক ভাবে মুক্তি নামিয়ে কোরআনের বয়ান ইন্টারনেট থেকে শুনেছি এরে যুবকাল্লার গোলাম কার বয়ান শুনে তুমি এই পরিবর্তনের পাইলে। বলে আমি চিনি না বহু হুজুরই লাইনি একজন আর বয়ান শুনেছে। যুবক দেখাও তুমি কার বয়ান শুনেছ ইমাম সাহেব বলার পরে হুজুর আমি বয়ানটা বের করে দেখাইলাম ইমাম তবে বিভিন্ন বয়ান আমাদের ঢাকাতে করে মুসাফা হয় কথা তেমন হয় না আমি বললাম তার পরিচয়টা দেন বলে এতটুকু জানিন কুয়াকাটার হাফিজুর রহমান কোথায় তারে পাই বলে জানি না হুজুর আমি দোয়া নেওয়ার জন্য আসি আমার মাথায় হাতটা দিয়ে একটু দোয়া করে দেন আল্লাহ হেদায়তের পথে নিয়ে আসেন আল্লাহ যেন রাগ করে আবার আমাকে গুনার রাস্তায় ফিরায় না দেয় আমি বললাম যুবক এখন তুমি কি করে সংসার চালা যুবক বলে হুজরো অনেক কষ্টে চলি কারণ হারাম খাই না হালাল ভাবে চলতেছে অনেক কষ্টে সংসার আমি চালাই আমি বললাম যুবক তুমি কি করো যুবক বলে আমি ঢাকা রামপুরা বাজারের পাশে আদায় করি আল্লাহ আমাকে হেদায়াত দান করেছেন হুজুর দোয়া করবেন আল্লাহ হেদায়াতের উপরে যেন ইস্তেকা মাত্রাকে মজবুত রাখে যেন গোমরা হয় না যাই ওরে যুবকের দল কেন তুমি আজ বলছি তারপরও কেন দাঁড়িয়ে পারো না নামাজ পড়তে পারো না এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই পানির নিচে বাসের নিচে হুন্ডার নিচে যুবকের লাশ অনুরোধ করে বলি যুবক আবার মতো হুজুর হতে তোমার বলছি না তোমার স্কুল হ্যাঁ কলেজ বলো বলো তোমার যুবকের অভাব নাই তোমার মত যুবক দাড়িওয়ালা নামাজি মালিক ব্যবসা করে হালাল ভাবে তোমার মতো যুবক দাঁড়িওয়ালা নামাজি আজকে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে ড্রাইভারি করে তোমার মতো দাঁড়িওয়ালা যুবক নামাজি রে আবার পুলিশ মিডিয়ারও সিডিসি এসপির অভাব নাই এর যুবক কোন লাভ না। লাভ নাই চেহারায় নুর বাড়লো না হায়াত বাড়তেছে না যৌবান বারে না বিজ্ঞানীরা বলে চোখের পাওয়ার কমে হায়াত কমে অকাল মরণ হবে सुन्न अनुज चलोर ठीक करो तुमार এসার নামাজের পরে এক ঘন্টা কোরআনে সময় দাও বিভিন্ন মসজিদের প্রতিদিন মা স্বামীর খেদমত করেন পাঁচ বক্ত নামাজ পড়েন সন্তানের মা কবরে যান দোয়াও করেন কান্না করেন নিজের সুন্দর চেহারাটা বেগানা পুরুষের দেখায় বড় করতে वंचित हमारा खराब होते चल अनुरुबा कर दिलता मुनाफे ना था मन तादी मजबूत है खाति तौबा कर नामी नबीर आदर्श वाला पांच वक्त नाम सुन्नते নবীজির শূন্যতের আমল ও বানায় দেন কামাই রুজি ব্যবসা চাকরিতে বড় কত বার অল্লাহ হালাল ভাবে দান করেন হারাম থেকে হেফাজত করেন অল্লা চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন বলে আমি আজমাইন আর يا أرحم الراحمين اللهم جعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني, اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اني اعوذ بك من زوال نعمتي اللهم اني, اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم نفر قلوبنا بنور معرفتك اللهم تهر قلوبنا عن غيرك يا الله قبرات গুনাহের যারা দিয়েছেন কবুল করে নেন আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন স্বভাবটুকু নজাম বড় কে পৌঁছায় দেন আত্ম নবী থেকে আজ পর্যন্ত যত উমিনা কবরে সবার উপরে সব দেন অল্লাহ আয় আল্লাহ ইমান আমল মজবুত করে দেন ঘরে ঘরে কোরআনার বাতি জ্বালায় দেন ছেলে সন্তান গুলো দিন দার নাকার বানায় দেন অল্লাহ মা বন্ধের আবেদা পর্দা নিশি বানায় দেন আয় আল্লাহ কোরআন হাদিসমের নূর সিনায় দান করেন অল্লাহ বাংলার জমিন শান্তির জমিন বানায় সন্ত্রাসী মুক্ত চাঁদাবাস দুর্নীতি মুক্ত জমিন বানা দেন দেশ রক্ষায় দিন রক্ষায় যারা জীবন দিল তাদের নাজাদ দিয়া দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নল প্রশাসনিকভাবে যারা কাজ করে জনপ্রতিনিধি যারা সবাইকে কবুল করে দিনের খাওয়া দেন বা দেন আয় আল্লাহ সকলের দিলের ন্যায় ক্যাশা পূরণ করে দেন ইমান আমল মজবুত করে দেন আয় আল্লাহ বাতিলের মোকাবিলায় বিজয়ী করে নামল ইসলামের ব্যানার টানায় যারা মানুষকে ধোকা দেয় তাদের এ দায় দান করেন আমলের শক্তি বাড়া দে আয় আল্লাহ সকলের মনের নেয় পূরণ করেন্ল নবী জিরোশিলায় দোয়া মনাজ কবুল করে নেনল্ল সমস্ত মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নেন এর পেছনে যারা সহযোগিতা করে সময় দেয় তাদেরও কবুল করে নল এই মাহফিল্লা জাতের ওসিলা দেন দেনল এলাকার ঘরে ঘরে শান্তি দান করে নল মুসিবত ধৈর্য ধারণের তৌফিক দান করে নল আয় আল্লাহ ইসলামের যারা ধোকা দেয় তাদের হেদায়াত করে নলামের ব্যানার ওয়ালা মুনাফিক থেকে হেফাজত করে নল জিনতানো মানুষ থেকে কুদরতি হাতে হেফাজত করে নল আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তির ফ্যাস করে দেন কারো হাত খালি ফিরায়েন না নসিলায় সকলের দিলের ন্যায় কাশা পূরণ করেন আল্লাহ আর আল্লাহ কাউকে খালি ফিরায় দিয়েন না মালিক কত ছোট বাচ্চা মোনাজাত কবুল করেন্লাহ আয় আল্লাহ ইমান আমল কে মজবুত করে দেন্লাহ আয় আল্লাহকে এখন এক বানায় দেন্লাহ জাতির পরে সবাই যার যার বাড়ি চলে যাবে কেউ গিয়া দেখবে মায় এখনো অপেক্ষা ঘুমায় না आत्मयन कबर मध्य पड़े दुआर अपेक्षा एकदरत नजर टा दिए देखे मैदने के मारा ও আল্লাহ এ তিন দিন দিকে তাকাইও কি মায়া হবে না রে আল্লাহ কত আল্লাহর বান্দা সন্তান হারা ভাই বোন হারা অসহ आल्ला कबुल कर सकल कबर जगना बागान बनाया दें যারা বেঁচে আছেন হায়াত বেড়ায় অসুস্থ যারা সুস্থ করে দেন আপনার মতো ডাক্তার করে আমার আক্তার ভাইয়ের মা অসুস্থ মেহরবাণী করে সুস্থ করে দান্লাহ দীর্ঘ এক হায়াত দান করে নল কাউকে খালি ফিরে রে কত আপনার গোলামরা কথা গোলাম টাকার জন্য আসে না খানার জন্য আসে নাই আল্লাহ সবাইকে আপনার গোলাম হিসাবে কবুল করে নেন নবীজির খাটি উন্মত হিসাবে কবুল করেন অল ব্যবসা করে সফলতা দান করেন অল্ল হালাল বরকুতি দান করেন অল্ল হারাম থেকে হেফাজত করেন অল্ল আয় আল্লাহ গুনাহের কারণে দিল শক্ত চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করে নল কান্নাওয়ালা চক্ষ দান করে নল আপনার পছন্দের কি যুবক নাই সকলকে মাফ করে নল নিলাই ক্ষমা করে দেন আয় আল্লাহ চলার পথে কুদুরতি হাতে হেফাজত করে নল আয় আল্লাহ করে দীর্ঘ সমস্ত হেফাজত করেনা কোনদিন মরণের পরওয়ানা জারি হয়ে আল্লাহ গুণানিয়া কবরে যেতে চাই না মুসলমান আমরা কত আরামে ঘুমাই তাদের ঘর নাই মারি না এই কান্না করে নিজের চোখে গত মাসে থেকে আসলাম শাশুড়ির পাড় থেকে তাকে দেখি তাদের বাড়ি ঘরে আগুন আগুন আয় আল্লাহ এত বড় বেদি ওদের মুসলমানের উপরে কি অত্যাচার জবাই করে টুকরা টুকরা করে কলিজা বের করে চাবায়া চাবায়া তারা খায় ওরে বাওলা সহ্য করতে পারে না রে বলি সহ্য করতে পারি না আল্লাহ আপনি কেন রাগ করেছেন গুণার কারণে নবসের দু গুডো করেছি করেছি আল্লাহ করবো না রে মালি তৌফিক দিন আর গুনা করবো না ও তাই আর মালিক ওই মুসলমান মা দেখা তাকে সস্তা দিনে সবাই দেয় গুডর কারণে আপনি স্বস্তি দিয়ে আল্লাহ আল্লাহরী নজির ছিলাম করে দে আমল হেফাজ করে চিল্লায় আর খানা চায় পানি চায় খানাও না পাইয়া মা বা মায়ের করে শিশু বাচ্চা নাখে খেয়ে মরতেছে হেফাজত করে নাম্লিন শান মানুষ শেতান থেকে হেফাজত করে নাম্লা মুসলমানের উপরে রহমতের চাদর বিষয়ে দেন হেফা হেদায়াত দান করেন যদি না থাকে মুসলমানের পাশে দাঁড়াবার তৌফিক দান করেন অল্ল মানবতা আল্লাহ বিবেকবান বানায় দান সজাগ করে দেন্লা হায়াত দেন সুস্বাস্থ্য দান করে নামল আয় আল্লাহ সবার উচিলে আমাকেও মাফ করে দেন আওয়াজের ভেতরে ক্লাস রুহা স্পষ্টতা দান করেন সারা দুনিয়ায় বিশুদ্ধ ভাবে কোরআন পড়ার সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেনল আমিও মাদ্রাসার খেদমত করি ঢাকায় কবুল করে নেয় এখনো জায়গা নিতে পারি নাই বহু অর্থের প্রয়োজন কোরআনের বরকতে কত ছাত্র কষ্ট পায় ঘুমাতে জাগা নাই আয় আল্লাহ আসমানি পয়সালায় আপনি অর্থের ব্যবস্থা করে দেন্ল আয় আল্লাহ কোরআনের নেশবতে নবীজির ছিলা আপনি টাকার ব্যবস্থা করে দেন্ল মাদ্রাসা কবুল করে নেন দিনিয়ার বড় মার্কাজ হিসেবে কবুল করে নল সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নানল নির সকলের দোয়া কবুল করে নানল সুবহা নিয়হান দিহি সবহা নাজ আলা খে খলি মোহাম্মদ আলিহিস আজমাইন আন আ রহমতি গেম রশ